98.3 रोमांचकर सनडे ससपेंस आज अपन शरदिंदु बंदोपाध्याय लेखा लोहार विस्केट शरदिंदु बंदर जन्म तिरिशे मार्च अठारो निानब्यु उन्नीसश सत्तर साले ডিটেকটিভ গল্পের প্রতি তাঁর আগ্রহ হয় আথা কন ডয়েল এডগারঅ্যাল পো অ্যাগাথা ক্রিস্টি বা জ্যাক লন্ডনের সব রহক গল্প পড়ে শরদিন্দুবাবুর মনে হয়েছিল বাঙালিরা ডিটেকটিভ গল্পকে খুব একটা উঁচু চোখে দেখে না অতএব তিনি ঠিক করলেন কিছু একটা করতে হবে সেই শুরু বোমকেশ বক্সির পথ পথের কাটা গল্পে তার প্রথম আবির্ভাব তার ক্ষুড়োধার বুদ্ধি খুব অল্প সময়ের মধ্যেই বাঙালি পাঠকগুলের মন জয় করে নেয় লোহার বিস্কিট এই সিরিজের শেষের দিকের একটি গল্প এই গল্পের অন্যতম বৈশিষ্ট্য এর চলিত ভাষা আর অজিতের অনুপস্থিতি লেখকের ডায়েরি অনুসারে গল্পটির রচনাকাল পাঁচই মে উনিশশো গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অম্নেবাস দ্বিতীয় খণ্ড থেকে প্রধান চরিত্রে বোমকেশ ও কমলবাবু গল্প পাঠে এবং গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে লোহার কমল বাবু বললেন আমি পাড়াতেই থাকি হিন্দুস্তান পার্কের কিনাড়ায় আপনাকে অনেকবার দেখেছি আলাপ করবার ইচ্ছে হয়েছে কিন্তু সাহস হয়নি আজ একটা সূত্র পেয়েছি তাই ভাবলাম এই সুতোয় আলাপটা করিনি আমার জীবনে একটা ছোট সমস্যা এসেছে সমস্যা বোমকেশ সিগারেটের কৌটোটায় গিয়ে দিয়ে বলল বলুন বলুন অনেক দিন ও বস্তুর মুখ দর্শন করিনি গ্রীষ্মের একটি রবিবার সকালে বোমকেশের কেয়াতলার বাড়িতে বসেই কথা হচ্ছিল কমলবাবুর চেহারাটি গোপালের মতো কিন্তু মুখের ভাব চটপটে বুদ্ধি সমৃদ্ধ তিনি হাসি মুখে একটা সিগারেট ধরালেন তারপর গল্প করলেন। আমার নাম কমল কৃষ্ণ দাস, কাছেই ভারত কেন্দ্রীয় শাখা আছে আমি সেখানকার ক্যাশিয়ার বছর ধরে আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এসেছি কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম কোথাও বাসা খুঁজে পাই না শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটা ঘর ছেড়ে দিল স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাসায় উঠলাম বাড়িওয়ালার নাম অক্ষয় মন্ডল বাড়িটি দোতলা নিচের তলায় দুটি ঘর ওপরে দুটি যাতায়াতের রাস্তা আলাদা অক্ষয় মন্ডল দোতলায় একলা থাকে কিন্তু তার কাছে লোকজনে যাতায়াত আছে মিষ্টভাষী লোক কিন্তু কি কাজ করে বুঝতে পারলাম না মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প সল্প করতো কিন্তু আমাকে কোনোদিন দোতলায় ডাকত না অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রে নেমন্তন্ন ছিল ফিরতে রাত হয়ে গেল বাসায় ফিরে দেখি অক্ষয় মন্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে তার পায়ের দুপাশে स बोल के बो की में कथा चल लिखे अक्षयंडल कैमन हक चे गए दाड़ो एक गारेल कमलूत बच्चे कब फिर कि देख चोख दूटो लाल हो रही से मुखे हासिर मतलब भाप फुटे उठल से बलो अनेक तू अच्छा चल আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো তারপর কমল বাবু আপনি আপনি দখল করবেন আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে মাসে মাসে দেড়শো টাকা ভাড়া আমার খাতায় জমা দেবেন আচ্ছা এই বলে অক্ষয় মন্ডল চলে গেলো আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম तपर विस्म चटका भेजे खेल हलो अक्षय मंडल तरह दिए जाए से जहा होक आस्तो बाड़ी जो आशा मन उत्फुल्ल हो उठल मन हलो अक्षय मंडल अगस्त कर फिर पर दिन सकाले स्त्री के चिठी लिखे दिल संसार गुटिए तैरी थको बासा पवार सम्भवना आशाय आशाय दूटो दिन कटे गल तीन दिन दिन गंध बरम्भ करल বিকট গন্ধ মরা পচা গন্ধ গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে রকম গন্ধ বের সেই রকম গন্ধ আসছে সন্দেহ হলো পুলিশে খবর দিলাম পুলিশ এসে তালা ভেঙে ওপরে উঠল আমিও সঙ্গে গেলাম গিয়ে দেখি বিভৎস কাণ্ড ঘরের মেজের ওপর একটা মরা আতপা ছড়িয়ে পড়ে আছে তার কপালে একটা ফুটো সে রাত্রে আমি যখন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে তারপর দামি জিনিসপত্র টাকা করি স্যুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে দেখতে দেখতে এক পাল পুলিশ বাড়ি ঘিরে ফেললো লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো দ্বারোগাবু আমাকে জেরা করলেন তারপর খানা তল্লাশ আরম্ভ হলো নিরপেক্ষ সাক্ষী হিসেবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইলাম থানা তল্লাশি কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না কেবল একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল সিগারেটের প্যাকেটে রূপলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক খুব পাতলা লোহা দিয়ে তৈরি কিন্তু তার অভ্যন্তর ভাগ শূন্য দারোগাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন কিন্তু হালকা লোহার মোড়ো কোন কাজে লাগে বোঝা গেল সেখানে মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং দাগি আসামি ছিল মাদক দ্রব্য এবং সোনার চোরা কারবার করত অক্ষয় মন্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি অক্ষয় মন্ডলের নামে হুলিয়া জারি হয়েছে কিন্তু সে এখনো ধরা পড়েনি কর্পুরের মতো উপে গেছে থানা থেকে ফেরার সময় ভয় ভয় প্রশ্ন করলাম পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি কি দারোগা বাউ বললেন স্বচ্ছন্দে আসামি যখন ফেরার হওয়ার আগে আপনাকে তার বাড়ির হেফাজতে রেখে গেছে তখন আপনি থাকবেন বইকি তবে একটা কথা যদি আসামি সারা শব্দ পান তৎক্ষণাৎ বাস করছি বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মন্ডলের খাতায় জমা করে দি। তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে কিন্তু আলমারি বাক্স কাবার্ডে হাত দি না পুলিশ তল্লাশ করার পর যেমনটি ছিল তেমনই আছে হঠাৎ দুমাস আগে এক হ্যাঁ উপস্থিত হলো সকালবেলা নিচের ঘরে বসে খবরের কাগজ পড়ছি হঠাৎ একজন অপরিচিত লোক এলো তার সঙ্গে এটি স্ত্রীলোক ভদ্র শ্রেণীর পুরুষ স্ত্রীলোকটির দিকে আঙুল দেখিয়ে বলল এ হচ্ছে অক্ষয় মন্ডলের স্ত্রী আমি ওর বড় ভাই এতদিন আমি ওকে পুষেছি কিন্তু আর আমার পোষবার ক্ষমতা নেই এবারও স্বামীর বাড়িতে থাকবে আপনাকে বাড়ি ছেড়ে দিতে মাথায় বজ্রাঘাত ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম তারপর কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল আমার সন্দেহ হলো এরা দাগাওয়ার জচ্ছোর ছলছুতো করে বাড়িটা দখল করে বসতে চায় আজকাল বাসাবাড়ি যে রকম ভাড়া দাঁড়িয়েছে थाना गएगा अक्षय मंडल स्त्री आचे जाए जो चलछुत कर थाना नजर रखबारल आड़ा एक कूकुरुष हिंस पहाड़ी कूकुर नाम भूटो हाथे छाड़ा कारो हाथ खाए बैंके जायर शेकल खुले दी রাত্রি তাকে ছেড়ে দি সে বাড়ি পাহারা দেয় ভুটো ছাড়া থাকতে বাড়িতে চোরছাঁচকার ভয়নি ভুটো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে তবু এই ঘটনার পরে মনে একটা অস্বস্তি লেগে রইল অক্ষয় মন্ডল লোক ভালো নয় হয়তো নিজে আড়ালে থেকে কোনো কুটির খেলা খেলছে দিন দশেক পরে একখানা পেনামি চিঠি পেলাম পাড়া ছেড়ে চলে যাও নইলে বিপদে পড়বে বাড়া বাড়ি থানায় গিয়ে চিঠি দেখালাম দারোগাবু বললেন চেপে বসে থাকুন নড়বেন না আপনার বাসার উপর পাহারা বাড়িয়ে দিচ্ছে তারপর থেকে এই দেড় মাস আর কেউ আসেনি উড়ো চিঠিও পাঠায়নি এখন বেশ নিরাপদ বোধ করছি কিন্তু আর একটি সমস্যার উদয় হয়েছে এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আসা দারোগাবুর কাছে যেতে পারতাম কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমার পছন্দ হতো না चापाचापी दल बेहद गुविधे स्त्री खूब उत्साहित हो उठे उत्साह कम नए क যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে ভুটোকেও মাসখানেকের জন্য একটা কেনেলে ভর্তি করে দিতে হবে বাড়ি অরক্ষিত থাকবে মনে করুন এই ফাঁকে অক্ষয় মন্ডলের বউ মানে ওই স্ত্রীলোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে তখন আমি কি করব অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই তবে আমি দখলে আছি আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে তখন আমি কোথায় যাব এই আমার সমস্যা নিতান্তরোয়া সমস্যা আপনার নিরীক্ষার উপযুক্ত নয় তবু রেখেখা কলা বেচা দুই হবে এই মতলবে আপনার কাছে এসেছিলাম এখন বলুন বাড়িখানি রেখে আমাদের তীর্থযাত্রায় যাওয়া উচিত হবে কি না বোমকেশ খানিক্ষণ গালে হাত দিয়ে বসে রইল শেষে বলল। আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে আবার বাড়ি বেহাত হয়ে যাওয়াও বাঞ্ছনীয় নয় হম আচ্ছা আপনার জানাশোনার মধ্যে এমন মজবুত লোক কি কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারেন কই কাউকে তো দেখছি না সকলেরই বাসা আছে এবং যাদের নেই তাদের বসাতে সাহস হয় না শেষে খাল কেটে কুমির আনবো তাহলে চলুন আপনার বাসাটা দেখে আসি ব্যোমকেশ উঠে দাঁড়াল কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন যাবেন কি সৌভাগ্য চলুন চলুন বেশি দূর নয় একটু বসুন বেশি দূর না হলেও রোদ বেশ কড়া একটা ছাতা নিয়ে আসি ব্যোমকেশ ভেতরে গিয়ে ছাতা নিয়ে এলো ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা অতিশয় জীর্ণ লোহার বাঁট এবং কামানিতে মরচে ধরা কাপড় বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায় ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায় কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না সত্যার নেষের উপযুক্ত ছাতা চল কমল বাবুর বাসা বমকেশের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা মাঝে মাঝে এ পথ দিয়ে যাওয়ার সময় বাড়িটি বোমকেশের চোখে পড়েছে छोट दोतला बाड़ी कंतु एक विशेषतर दृष्टि आकर्षण कर समस्त छाद लोहार डांडा छतरी दिए ढाका जान प्रकांड एक लोहार खाचा बहरे को मते ही छादे उठा सम्भव नए आशुन छाता मुड़े बोमकेश बाड़ीते ढुकल कमलबाबू प्रथम ताके नीचे तलाय बसवार घरे ग সেখানে একটি শতরঞ্জী ঢাকা তক্তপোষ ও দুটি ক্যাম্বাসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছুই নেই বোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরাল সে যেন একটা সূত্র খুঁজছে কিন্তু এই নগ্ন প্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না সে বলল নিচের তলায় আর একটা ঘর আছে না আছে ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহৃত হতো না আমি ওটাকে রান্নাঘর করেছি দেখবেন দরকার নেই আপনার স্ত্রী বোধ এখন রান্না বান্না করছেন চলুন ওপর তলাটা দেখা যাক চলুন ঘরে লাগাও একটা সরু বারান্দার শেষে ওপরে ওঠার সিঁড়ি সিঁড়ির মাথায় দরজা দরজার মাথার উপরকার দেয়ালে ঘোড়ার খুঁড়ে নালের মতো লোহার একটা জিনিস তিনটে পেরেকের মাঝখানে আটকানো আছে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল ওটা কি ওটা ঘোড়ার নাল বিলিতে কুসংস্কার অনুযায়ী দৌড়ের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয় বোমকেশের ছাতা ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল এটা কি আপনি লাগিয়েছেন নাকি না অক্ষয় মন্ডলের আমল থেকেই আছে ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল কমলবাবু ডাকলেন ভেতরে আসুন ঘরের ভেতর কমলবাবুর দশ বছরের মেয়ে মেঝের মাদুরে বসে লেখাপড়া করছিল তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাবা পেতে বসেছিল বোমকেশের পানে মনিহীন নীলাভ চোখ তুলে চাইল কমলবাবু বললেন কুকু जाओ तुम्हार मा के चा तैरि करते बोल तो किस एक आपत्ति कर लु कमलबू सुनलें ना खुकुरचे चले गल भूटो संगे संगे गतपर बोमकेश घर चक्षु दिए समीक्षा करल य घरे अक्षयंडलर को आसबावपत आमलबाबू बोलें छिली पास गे खरा जला टेबिल ये পাশের ঘরটি অপেক্ষাকৃত বড় জানলার দিকে নিয়ে গিয়েছে একটা মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল বাকিগুলো দেরাজে আছে কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে বললেন এই যে দেরাজের পিছন দিকে কয়েকটা মোড়ক পড়েছিল বোমকে সে একটা বের করে নেড়ে চেড়ে দেখল আকৃতি প্রকৃতি সিগারেট প্যাকেটের অভ্যন্তরের তবকের মতোই বটে সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল ভারী মজার জিনিস তো এর ভেতর গোটা দুই বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে তো নিশ্চিন্ত চলুন এবার ছাদটা দেখে আসা যাক ছাদে কিন্তু কিছু নেই তা হোক শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে खाचाराड़िया उचू पदपीठ लाल रंग लोहार चौबाचा चौबाचा थे बाड़ी तक कलर जल सरबराह बोमकेश ছাদে আমার দেখা শেষ নিচে নেমে এলে পর খুকু এসে বলল বাবা বসবার ঘরে চা দিয়েছি নিচের তলার ঘরে পাঁপড় ভাজা ও গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে ভোমকেশ বলল থানার যে বাবুর কাছে আপনার যাওয়া আসা তার নাম কি তার নাম রাখাল সরকার ভোমকেশ মুচকি হাসল চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে পড়ল আচ্ছা আজ তাহলে উঠি কিন্তু আমাদের তীর্থযাত্রা কি হবে যাওয়া উচিত হবে কি না কিছুই তো বললেন না নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন তা আপনার ছুটি কবে থেকে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি তার দরকার নেই আমি এখন থানায় যাব। রাখালের সঙ্গে সরযন্ত্র করতে হবে শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো কমলবাবু ভোটকে একটা ক্যানলে রেখে এলেন পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল তারা সব লক্ষ্য করল বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী মেয়ে এবং পোটলাপুটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন যাওয়ার পথে থানায় রাখাল বাবুকে চাবি দিয়ে বলে গেলেন খিড়কি দোর ভেজে রেখে এসেছি এখন আমার বরাত আর আপনাদের বাড়িটা শূন্য পড়ে রইল। হাতচো আন্দাজ সাড়ে আটটার সময় বোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ সরজমিন আগে থাকতেই দেখাছিল। পাশের বাড়ির পাঁচিল ডিঙ্গিয়ে कमलबाबू खिड़की दिए कान पे शुरल बाड़ी निसखाल बाबू पलकर जो दोर माथे टर्चे आलो फेले देखल घोड़ार खूर जथास्थान आरोप তিনি তখন ভিস করে বললেন চলুন ছাদে গিয়ে অপেক্ষা করলে বোধ হবে ওমকেশ তার কানে কানে বলল না আমি ছাদে যাচ্ছি তুমি এই ঘরে লুকিয়ে থাকো দুজনে ছাদে গেলে ছাদের দৌড় এদিক থেকে বন্ধ করা যাবে না তাতে আসামির সন্দেহ হবে বেশ আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন আমি দরজা বন্ধ করে দিচ্ছি উঠে গেল। রাখালবাবু দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলেন কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই এমনকি আসামি আজ নাও আসতে পারে তিনি দোতলার ঘরের ভেতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন ছাদের ওপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে जलर चौबाचा जो थे दूर आलशे पशे गसल आकाशे चांद नहीं झिकमिक करकेश अंधकार मिलिए गल दीर्घ प्रतीक्षा बनर मध्य छागल बाछूर बेधे मजार ऊपर बस बाघे प्रतीक्षा करार मत রাত্রি দুটো বাজতে যখন আর দেরি নেই তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরের মধ্যে অতিষ্ট হয়ে উঠল আজ আর শিকার আসবে না ঠিক এই সময় তিনি দৌড়ের বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন মুহূর্তে তার স্নায়ু পেশি শক্ত হয়ে উঠল তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন যে মানুষটি নিঃসারে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছিল তার বা হাতে ছিল একটা ক্যাম্পাসের থলি আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটা ছড়ি ছড়ির গায়ে তিন হাত লম্বা মুগার সুতো জড়ানো মাছ ধরা ঝিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে ঠিক সেই রকম লোকটি তোরের মাথার দিকে लाठी बाड़िए घोड़ार खुट्टि नाम मुगार सूदो डगए बेधे नहीं तेतलार सीढ़ी दिए छदे उठे गुटी मानूष जो बाड़ दो जगह उत्पेते आरजाए एक शब्द शुने बोके सतर्क हो बस ल नक्षत्र आलोए एक छाय मूर्ति पेड़ सोजा टैंक गलशे उठे टैंक मथाय चल धाधुब शब्द शा गैक ढाकनी खुले सरखल तर लाठी आगए सूतो बाधा घोड़ा नाल जलर मध्य डुबे दिल লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে আর তুলছে মাছগুলি ব্যাগের মধ্যে পুরে আবার ছিপ ফেলছে কুড়ি মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামল ব্যাগ অন্য হাতে ছিপ নিয়ে যেই বাড়িয়েছে অক্ষয় মন্ডলের পরনে খাকি হাফ প্যান্ট ও হাফশার্ট কালো মুস্ক চেহারা সে বিস্ফারিত চোখে চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগে পকেটে হাত দিল সঙ্গে সঙ্গে বোমকেশের টর্চ গদার মতো তার চোয়ালে লাগে অক্ষয় মন্ডল ছাদের উপর চিঠিয়ে পড়ল বাবু নিচে থেকে উঠে এসেছিলেন তিনি অক্ষয় মন্ডলের বুকের উপর বসে বললেন পকেটে করে নিন বোমকেশ অক্ষয় মন্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখে বাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে বললেন অক্ষয় মণ্ডল হরিহর সিং কে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করলাম অক্ষয় মন্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তার উপর টর্চের আলো ফেলল বা এই যে যা ভেবেছিলাম তাই লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট পরদিন সকালবেলা সত্যবতী বমকেশকে বলল ভালো চাও তো বলো কোথায় রাত বলল। বললাই ধর্মাবতার রাখাল সাক্ষী আমি কোন কুকার্য বলবে বলবো বলবো কিন্তু তার আগে আরেক পেয়ালা চা দিতে হবে এক পেয়ালা চা খেয়ে রাত জাগার গ্লানি কাটেনি সত্যপতি আরেক পেয়ালা কড়া চা এনে বোমকেশের সামনে চেয়ারে বসলো এই না এবার বলো এই অক্ষয় মন্ডল সোনার চোরাকারবার অনেক টাকা করেছিল নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্র পাড়ায় একটি বাড়ি করেছিল বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রী দিয়ে এমন ভাবে মুড়ে রেখেছিল যে ওদিক দিয়ে বাড়িতে চোর ঢোকার উপায় ছিল না ছাত্রটাকে নিরাপদ করা তার বিশেষ দরকার ছিল অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তাই সংগ্রহ করা এবং সুযোগ মতো বাজারে ছাড়া সে বাড়িতেই সোনা রাখত কিন্তু লোহার সিন্ধুকে নয় সোনা লুকিয়ে রাখার এক বিচিত্র কৌশল সে বার করেছিল অক্ষয় মণ্ডল বাড়িতে একলা থাকত তার স্ত্রী আছে কিনা তা এখনো জানা যায়নি সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশা করত না কিন্তু পাশে পড়শিরা কিছু সন্দেহ করে তাই কমল দাস নামে একটি ভদ্রলোককে নিচের তলায় একটি ঘর ভাড়া দিয়েছিল বাজারে সোনা ছাড়বার জন্য সে কয়েকজন লোক রেখেছিল তাদের মধ্যে একজনের নাম হরিহর সিং হরিহর সিং বোধহয় অক্ষয় মণ্ডলকে ফাঁকিয়ে দিচ্ছিল একদিন দুজনের ঝগড়া হলো রাগের মাথায় অক্ষয় মণ্ডল হরিহর সিং কে খুন করলো তার পর মাথা ঠান্ডা হলে তার ভাবনা হলো মড়াটা নিয়ে সে কি করবে একলা মানুষ ভদ্রপাড়া থেকে মরা পাচার করা সহজ নয় সে স্থির করল মরা থাক বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজে ডুব মারবে কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারল না সোনা ধাতুটা বিলক্ষণ ভারী লোহার চেয়েও ভারী পরে লাশ বেরলো পুলিশ এলো কিন্তু খুনের কিনারা হল না অক্ষয় মন্ডল খুন করেছে তাতে সন্দেহ নেই কিন্তু সে নিরুদ্দেশ কমল বাবু সারা বাড়িটা দখল করে বসলেন অক্ষয় মন্ডল নিশ্চয়ই কলকাতাতেই কোথাও লুকিয়েছিল কয়েক মাস একটু চুপচাপ রইল কিন্তু বাড়িতে যে সোনা লুকোনো আছে যেগুলো সে সরাতে পারেনি। সেগুলো উদ্ধার করতে হবে কাজটি সহজ নয়। কমল বাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদা বাড়িতে থাকে তাছাড়া একটি ভয়ঙ্কর হিংস্র কুকুরও আছে অক্ষয় মন্ডল ভেবে চিনতে একটা ভন্দি বার করলো একটি স্ত্রী লোককে বউ সাজিয়ে এবং একটা পেটুয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয় মণ্ডল বাবুর কাছে পাঠালো। বউকে বাড়ি ছেড়ে দিতে হবে অক্ষয় মণ্ডল ফেরারি খুনি হতে পারে কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি কমল বাবু কিন্তু শুনলেন না তাদের হাঁকিয়ে দিলেন অক্ষয় মণ্ডল তখন বেনামি চিঠি লিখে ভয় দেখালো। কিন্তু তাতেও কোনো ফল হল না কমল বাবু নড়লেন না অক্ষয় মণ্ডল তখন অন্য রাস্তা ধরল আমার বিশ্বাস ব্যাংকের যে সহকর্মীটি কমলবাবুকে তীর্থে যাবার জন্য ভজাচ্ছিলেন তার সঙ্গে অক্ষয় মন্ডলের যোগাযোগ আছে দু চার দিনের জন্য যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে দূর করা যায় তাহলেই অক্ষয় মণ্ডলের কার্যসিদ্ধি। সিদ্ধি কাজটা সে বেশ গুছিয়ে এনেছিল কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগলো এই বাড়ি যদি বেদখল হয়ে যায় তখন তিনি আমার কাছে পরামর্শ নিতে এলেন তার গল্প শুনে আমার সন্দেহ হলো বাড়িটার উপর বাড়ি দেখতে গেলাম দেখাই যাক না সেখানে গিয়ে অনেক পাওয়া যায় গেলাম বাড়িতে কড়া রোদ ছিল তাই ছাতা নিয়ে গিয়েছিলাম দোতলায় উঠে দেখলাম দরজার মাথায় ঘোড়া নাল তিনটে পেরেকের মাঝখানে আলগাভাবে আটকানো রয়েছে ঘোড়ার নালটা এক নজর দেখলে ঘোড়ার নাল বলেই মনে হয় বটে কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয় আমি ছাতাটা সেই দিকে বাড়িয়ে দিলাম অমনি ছাতাটা আপনা থেকে গিয়ে ঘোড়া নালে জুড়ে গেল বুঝলাম ঠিকই সন্দেহ করেছিলাম ঘোড়ার নাল নয় একটি বেশ শক্তিমান চুম্বক ছাতার লোহার বাট পেয়ে টেনে নিয়েছে প্রশ্ন করে জানলাম চুম্বকটা অক্ষয় মণ্ডলের মাথার মধ্যে চিন্তা ঘুরপাক করতে লাগলো কেন অক্ষয় মন্ডল চুম্বক নিয়ে কি করে দরজার মাথায় টাঙিয়েই বা রেখেছে কেন যাতে মনে হয় ওটা ঘোড়ার নাল মনে পড়ে গেল পুলিশের খানা তল্লাশে দেরাজের মধ্যে কয়েকটি লোহার মোড়ক পাওয়া গিয়েছিল রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো তারপর যখন ঘেরা টোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম তখন আর কিছুই বুঝতে বাকি রইল না চুম্বক যত জোরালোই হোক সোনাকে টানবার ক্ষমতা তার নেই তাই সে সোনার বিস্কুট লোহার প্যাকেটে মুড়ে ট্যাংকের জলে ফেলে দেয় তারপর যেমন যেমন চুম্বকের ছিপ ফেলে জল থেকে তুলে আনে হরিহর সিংকে খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি এখন বাকি সোনা উদ্ধার করতে চায় ফালাবার সময় সে ভাবেনি যে ব্যাপারটা পরে এত জটিল হয়ে উঠবে যাই হোক সোনার সন্ধান পেলাম সমুদ্রের তলায় যেমন মুক্ত থাকে ট্যাংকের লোহার পাতে আছে। কিন্তু কেবল সোনা উদ্ধার করলেই তো চলবে না খুনি আসামিকে ধরতে হবে আমি কমল বাবুকে বললাম আপনি সপরিবার তীর্থযাত্রা করুন তারপর রাখালের সঙ্গে পরামর্শ করে ফাঁত পাতার ব্যবস্থা করলাম গতকাল সকালে কমলবাবুরা তীর্থযাত্রা করলেন বাড়ির উপর অক্ষয় মন্ডল নজর রেখেছিল সে জানতে পারল রাস্তা সাফ গতকাল সন্ধ্যের পর রাখাল আর আমি বাড়িতে গিয়ে আড্ডা গাড়লাম কালি যে অক্ষয় মণ্ডল আসবে এতটা আশা করিনি তবু পাহারা তো দিতে হবে বলা তো যায় না রাত দুটোর সময় শিকার ফাঁদে পা দিল তারপর আর কি টর্চের একটি ঘায়ে ধরাশাই सत्यवती क्षीण कण्ठ प्रश्न कत सूना सीगारेटे बोहार मोड़क मध्यार प्रत्येकुटर ओजन पंचाश ग्राम एत दाम तुम हिसेबर देखो सत्यवती <laughs> केवल एक निश्वास फिल्ल শুনছিলেন লোহার পেস্কের রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে গল্পে সূত্রধার এবং কমল বাবুর চরিত্রে দীপ বোমকেশ বক্সি এবং রাখাল বাবুর চরিত্রে মীর সত্যবতী শ্রী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায়